এমন কি তোমরা উপনীত হও আলের কবর সমূহে কাল্লা কখনো নয় সাফা শীঘ্রই না তোমরা জানতে পারবে আবার যদি তোমরা অবগত হতে ইলমাল নিশ্চিত রূপে লাল জাহিম আল্লাহর কসম তোমরা অবশ্যই দুজক দেখবে আবার আল্লাহর কসম নিশ্চয় তোমরা তা এমন দেখা দেখবে আইন ইয়াকিন যা স্বয়ং প্রত্যক্ষ বিশ্বাস ফুমালাতুস আলুন্না অতঃপর তোমরা সকলে জিজ্ঞাসিত হবে ইয়াঈদিন সেই দিন আনিন না নিয়ামত ভোগ্য বস্তু সম্ব সম্বন্ধে